এইগুলি আয়াত মহাগ্রন্থের সুস্পষ্ট কুর আনের بما يود الذين كفروا لو كانوا مسلمين كকনো ককনো কাফির আকাঙ্ক্ষা করবে যে তারা যদি মুসলিম হয়তো درهم يأكلون ويتمتعون ويلهيهم الامل فسوف يعلمون ওয়াদেরকে ছাড়ো ও রেখাইতে থাকো ভোগ করতে থাকো এবং আশা উহাদেরকে মহাচ্ছন্য রাখুক অচিরেই উহারা জানতে পারবে আমি যে কোনো জনপদ কে ধ্বংস করিয়েছি তাহার জন্য ছিল একটি নির্দিষ্ট লিপিবদ্ধ কাল মস্ম কোন জাতি তাহার নির্দিষ্ট কালকে ত্বরান্বিত করতে পারে না বিলম্বিত করতে পারে না উহারা বলে ও যাহার প্রতি কুরান অবতীর্ণ হয়েছে তুমি তো নিশ্চয়ই তুমি সত্যবাদী হইলে আমাদের নিকট ফিরিস্তাগণকে উপস্থিত করিতেছো না কেন আমি ফিরিস্তাগণকে প্রেরণ করি না যথার্থ কারণ ব্যতীত উপস্থিত হইলে উহার অবকাশ পাইবে না আমি কুরআ অবতীর্ণ করিয়াছি এবং অবশ্য আমি উহার সংরক্ষক তোমার পূর্বে আমি আগিকার অনেক সম্প্রদায়ের নিকট রাসুল পাঠাইয়াছিলাম তাহাদের নিকট আসে নাই এমন কোন রাসুল যাহাকে তারা ঠাট্টা বিদ্রুপ করিত না এইভাবে আমি অপরাধীদের অন্তরে উহ সঞ্চার করি এরা কুরআনের প্রতি ইমান আনিবে না এবং অতীতে পূর্ববর্তীদেরও এই আচরণ ছিল যদি উহাদের জন্য আকাশের দুয়ার খুলিয়া দেই এবং উহারা সারাদিন উহাতে আরোহণ করিয়া থাকে তবু উহারা বলিবে আমাদের দৃষ্টি সম্মিত করা হইয়াছে না बरुग्रस्त सम्प्रदाय आकाशे ग्रह नक्षत्र सृष्टि कर उहा सुशोभित कर दर्शक प्रत्येक अभिशप्त शैतान हईते रक्षा कर إلا من استرق السمع فاتبعه شهاب مبين किंतु কেও চুরি করিয়া সংবাদ শুনিতে যাইলে ওর বর্ষাধাপন করে প্রদীপ্ত শিখা ওয়াল আরদা مددناها والقينا فيها رواسي وانبتنا فيها من كل شيء موزون আরwidetildebi ওকে আমি বিস্তৃত করিয়াছি ওতে পর্বতমালা স্থাপন করিয়াছি এবং আমি উহাতে প্রত্যেক বস্তু উদ্গত করিয়াছি সুপরিমিত ভাবে এবং উহাতে জীবিকার ব্যবস্থা করিয়াছি তোমাদের জন্য আর তোমরা যাহাদের জীবিকার দাতাও ন তাহাদের জন্য আমার নিকট আছে প্রত্যেক বস্তুর ভান্ডার এবং আমি উহা পরিজ্ঞাত পরিমাণেই সরবরাহ করিয়া থাকি আমি বৃষ্টি গর্ভ বায়ু প্রেরণ করি অতঃপর আকাশ হইতে বাড়ি বর্ষণ করি এবং উহা তোমাদেরকে পান করিতে দেই আর তোমরা উহার ভান্ডার রক্ষক নাও আমি জীবন দান করি ও মৃত্যু ঘটাই এবং আমি অধিকারীস্ত তোমাদের মধ্য হইতে পূর্বে যাহারা গত হইয়াছে আমি তাহাদের জানি এবং পরে যারা আসবে তাহাদের কেও জানি হাকিম তোমার প্রতিপালকেই উহাদেরকে সমবেত করিবেন তৃত প্রজ্ঞাময় সর্বজ্ঞ আমি তো মানুষ সৃষ্টি করিয়াছি গন্ধযুক্ত কর্দমের কর মৃত্তিকা হইতে এবং ইহার পূর্বে সৃষ্টি করিয়াছে জিন অত্যুষ্ণ অগ্নি হইতে স্মরণ করেন আমি গন্ধুক্ত মৃত্যুকে হইতে মানুষ সৃষ্টি করিতেছি যখন আমি উহাকে সুঠাম করিব এবং উহাতে আমার পক্ষ হইতে রু সঞ্চার করিব তখন তোমরা উহার প্রতি সিজদা অবনত হইয় তখন সকলে একত্রে সিজদা করিল ইবলিসো সে সিজাকারীদের অন্তর্ভুক্ত হইতে অস্বীকার করিল্লা আল্লাহ বলিলেন शुष्क ठणना मृतिका हईते मानुष सृष्टि करीबार नही तब तुम एखे हर हा जाओ कारण তুমি তো দিবস পর্যন্ত অবশ্যই তোমার প্রতি রইল ল সে বলিল হে আমার প্রতিপালক পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন তিনি বললেন যাহাদেরকে অবকাশ দেওয়া হইয়াছে তাহাদের অন্তর্ভুক্ত হইলে অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত সে বলিল হে আমার প্রতিপালক আপনি যে আমাকে বিপদগামী করিলেন তর আমি পৃথিবীতে মানুষের নিকট পাপ কর্মকে অবশ্যই শোভন করিয়া তুলিব এবং আমি উহাদের সকলকে বিপদগামী করিব তবে মধ্যে আপনার নির্বাচিত বান্দাগণ ব্যতীত আল্লাহ বলেন সরল পথ বিভ্রান্তদের মধ্যে যাহারা তোমার অনুসরণ করিবে তাহারা ব্যতীত আমার বান্দাদের উপর তোমার কোন অবশ্যই জাহান্নাম তাহাদের সকলেরই প্রতিশ্রুত স্থান উহার সাতটি দরজা আছে প্রত্যেক দরজার জন্য পৃথক পৃথক শ্রেণী আছে থাকিবে জাননাতে ও প্রস্রবন সময়ের মধ্যে তাহাদের কে বলা হইবে তোমরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে উহাতে প্রবেশ করো আমি তাহাদের অন্তর্তি বিদ্বেষ দূর করিব তারা ভাতৃভাবে পরস্পর মুখোমুখি হইয়া আসনে অবস্থান করিবে সেখানে তাহাদেরকে অবসাদ স্পর্শ করিবে না এবং তাহারা সে স্থান হইতে বহিষ্কৃত হইবে না আমার বান্দাদেরকে বলিয়া দাও যে আমি তো পরম ক্ষমাশীল পরম দয়ালুম এবং আমার শাস্তি উহা অতি মর্মন্তুত শাস্তি আর উহাদেরকে বলো ইব্রাহিমের অতিথিদের কথা যখন উহারা তাহার নিকট উপস্থিত হইয়া বলিল সালাম তখন সে বলিয়াছিল আমরা তো তোমাদের আগমনে আতঙ্কিত ভয় করিও না আমরা তো তোমাকে এক জ্ঞানী পুত্রের শুভ সংবাদ সে বলিল তোমরা কি আমাকে শুভ সংবাদ দিতেছো আমি বার্ধক্যগ্রস্ত হওয়া সত্ত্বেও তোমরা কি বিষয়ে শুভ সংবাদ দিতেছ قال وبشرناك بالحق فلا تكن من القانطين وربদুল امر তোমাকে সত্য সংবাদ দিতেছি তুমি হতাশ হইও قال ومن يقنط من رحمه ربه الا الضالنون سي বড়লু যারা পথভ্রষ্ট আরকে তার প্রতিপালকের অনুগ্রহ হইতে হতাশ قال فما خطبكم ايها المرسلون সে বল হে ফিরিস্তা গন তোমাদের আর বিশেষ কি কাজ আছে উহারা বলিল আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের বিরুদ্ধে প্রেরণ করা হইয়াছে তবে লুতের পরিবার বর্গের বিরুদ্ধে নয় আমরা অবশ্যই ইহাদের সকলকে রক্ষা করিব কিন্তু তাহার স্ত্রী কে নহে আমরা স্থির করিয়াছি যে সে অবশ্যই পশ্চাৎকারীদের অন্তর্ভুক্ত ফিরিস্তাগঞ্জ যখন লুত পরিবারের নিকট আসিল তখন লুত বলিল তোমরা তো অপরিচিত লোক তাহারা বলিল না উহারা যে বিষয় সন্দিগ্ধ ছিল আমরা তোমার নিকট তাহাই লইয়া আসিয়াছি আমরা তোমার নিকট সত্য সংবাদ লইয়া আসিয়াছি এবং অবশ্যই আমরা সত্যবাদী সুতরাং তুমি রাত্রির কোন এক সময়ে তোমার পরিবার বর্গ সহ বাইর হইয়া পড়ো এবং তুমি তাহাদের পশ্চাদ অনুসরণ করো এবং তোমাদের মধ্যে কেহ যেন পিছন দিকে না তাকায় তোমাদেরকে যেখানে যাইতে বলা হইতেছে তোমরা সেখানে চলিয়া যাও ووقضنا إليه ذلك الأمروع أنذا برها أولائما قوم مصحين عملهاكي ابيشي فصلة جناية لمج تشي وذرك الشم بنش كهيب ووج أحن المدينة ي بشرون نغر بش الشته يوقطويلو قال إنها ألا إضي في فلا تخضحون شبللو وهرى عمل تيتي شتررا؟ তোমরা আমাকে বেজ করিও না তোমরা আল্লাহকে ভয় করো ও আমাকে করিও বলিল আমরা কি দুনিয়া শুদ্ধ লোককে কে আশ্রয় দিতে তোমাকে নিষেধ করি নাই লুদ বলিল একান্তই যদি তোমরা কিছু করতে চাও তবে আমার এই কন্যা গন্ধ্রহী আছে জীবনের শপথ হইয়াছে অত্যোদয়ের সময়ে মহানা উহাদের কে আঘাত করিল আর আমি জনপদ কে উল্টাইয়া উপর নিষ্করিয়া দিলাম এবং উহাদের উপর প্রস্তর কঙ্কর বর্ষণ করিলাম অবশ্যই ইহাতে নিদর্শন রয়েছে পর্যবেক্ষণ শক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য তো লোক চলাচলের পুঁথি পার্শ্ব এখনো বিদ্যমান অবশ্যই ইহাতে মোমিনদের জন্য রয়েছে নিদর্শন আর সীমা লঙ্ঘনকারী সুতরাং আমি উহাদেরকে শাস্তি দিয়েছি। অবশ্য উভয়টি প্রকাশ্য পুঁথিপার্শ্ব অবস্থিত হিজোর বাসীগণ রাসুল দের প্রতি মিথ্যা আরোপ করিয়াছিল আমি উহাদেরকে আমার নিদর্শন কিন্তু উহারা তাহা উপেক্ষা করিয়াছিল পাহাড় কাটিয়া গৃহ নির্মাণ করিত নিরাপদ বাসের জন্য অতঃপর প্রভাতকালে মহানাদ উহাদেরকে আঘাত করিল ثما اغنى عنهم ما كانوا يكسبون সুতরাং যারা যাহা অর্জন করিতে তাহা উভদের কোন কাজে আসে নাই وما خلقنا السماوات والارض وما بينهما الا بالحق وان الساعه لاتيه আকাশ মন্ডলীয় পৃথিবী এবং উভদের অন্তরবর্তী কোন কিছুই আমি অযথা সৃষ্টি করি নাই এবং সুতরাং তুমি পরম সৌজন্যের সঙ্গে ওদেরকে ক্ষমা করো নিশ্চয়ই তোমার প্রতিপালক মহাশ্রষ্টা মহাজ্ঞানী আমি তো তোমাকে দিয়েছি সাত আয়াত যাহা পুনঃ পুনঃ হয় এবং দিয়েছি মহান কুরআন لا تمدن عينيك الى ما متعنا به ازواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين ame tader bibhinno shrenike bhog bilasher jonno upokoron diachi tahar proti tumi kokhono tomar chokkhu dey prosharito koriyo na tader jonno tumi dukkho koriyo na tumi mu'min der jonno tomar pokkhoput abonomito अमित प्रकाश्य सतर्ककारी जो अवतीभक्तर जरा कुरान के विभिन्न भाव विभक्त कर शपथ तुम्हारीपालक उभर सकल के, के प्रश्न करीब সেই বিষয়ে যাহা উহারা করে অতএব তুমি যে বিষয়ে আদিষ্ট হইয়াছ তাহা প্রকাশ্য প্রচার করো এবং মুশ্রিকদেরকে উপেক্ষা করো আমি যথেষ্ট তোমার জন্য বিদ্রুপকারীদের বিরুদ্ধে যারা আল্লাহর সঙ্গে অপর ইলা নির্ধারণ করিয়াছে शीघ्राते तो जहाँ तुम्हार अंतर संकुचित है तुम्हें तुम्हें सप्रशंस पवित्रता और महिमा घोषणा करो तुम शिस्तर अंतर्भुक्त हो তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো